কন্যা সন্তান নিয়ে আমাদের কতই না আক্ষেপ অসংখ্য অভিযোগ আমাদের স্ত্রীদের প্রতি আর আমরা কতই না বিরক্ত হলো সত্য যে এখনো আমরা অনেকেই কন্যা সন্তানকে দুর্ভাগ্য মনে করি অথচ ইসলাম এই ধরনের চিন্তাভাবনাকে ভাবনাকে কঠোরভাবে তিরস্কার করে যারা নবাগত নিষ্পাপ অপমান সহ্য করবে নাকি মাটিতে পুঁতে ফেলবে তাদের এই ধরনের মেন্টালিটিকে কুরআন চিহ্নিত করেছে আর বর্তমান সময়ে ফিমেল যে ব্যক্তি করে কেমতের দিন সেই ব্যক্তি এবং আমি একসাথে থাকবো ইসলাম একজন নারীকে জীবনসঙ্গী নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করে কোন বিয়ের ব্যাপারে মেয়ের অভিভাবকের সম্মতি আবশ্যক হলেও মেয়েটি তার ইচ্ছা অনুযায়ী বিয়েটি করতে পারে আবার নাও করতে পারে একবার এক মহিলা রসুদ সাল্লাহ আলাইস্লামকে জানালেন যে তার পিতা তাকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়েছেন রসুদ সাল্লাহ আলাইস্লাম বিয়েটি বাতিল করে দিলেন সর্বকালের সর্বোত্তম আচরণের অধিকারী মানুষটি হচ্ছেন আমাদের আর তিনি বলেছেন, তোমাদের মধ্যে মধ্যেই সর্বোত্তম যারা তাদের স্ত্রীদের প্রতি সর্বোত্তম আচরণ করে সুরা লুকমানে বলা হয়েছে তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে মাদের প্রেগন্যেন্সির কষ্ট কে কোরআন মহৎ এবং রসুল আমার ভালো ব্যবহার পাওয়ার কে সবচেয়ে বেশি যোগ্য রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন তোমার মা লোকটি জিজ্ঞেস করল এরপর কে তিনি বললেন এর বলেন তোমার মা লোকটি আবারও জিজ্ঞেস করলো এরপর মা সে বলল রাহাল্লাম বললেন তোমার পিতা অর্থাৎ মা পেল গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেল আর বাবাকে খুশি থাকতে হলো শুধুমাত্র সান্ত্বনা পুরস্কার নিয়ে সম্মানিত বোনেরা ধর্মের নামে আপনার অধিকার কেউ কেড়ে নেওয়ার আগেই কোরআন এবং থেকে নিজ অধিকার সম্পর্কে জানুন এবং একজন সচেতন মুসলিম হিসেবে নিজেকে গড়ে তুলুন আর ডিয়ার ব্রাদার্স ডো ইগনোর হার